রসলাম রসুলি আজ আমি بعد পুস্তি তি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 তার বান্ধাদেরকে বেশি বেশি করে দান করার আদেশ করেছেন যারা তার রাস্তায় নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে তাদের সম্পর্কে তিনি যারা আল্লাহর রাস্তায় সিও ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি আর আল্লাহ যার জন্য সর্বজ্ঞ আমরা যা কিছু দান করছি তা মূলত নিজেদের কল্যাণার্থেই করছি যদি আমাদের এই দান ক্ষয়রাত আমাদের এই অর্থ ব্যয় করাটা শুধু আল্লাহ সুহান হাতর সন্তুষ্টি লাভের আশাই হয়ে থাকে রাবুল আলমিন তিনি তোমরা যে সম্পদ ব্যয় করো তা নিজেদের উপকারার্থেই হয়ে থাকে যেহেতু তোমরা আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সম্পদ ব্যয় করো না বলুন আমার পালন কর্তা বান্দাদের মধ্যে যা কি বাড়িয়ে দেন এবং সীমিত পরিমানে দেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তোমরা আল্লাহ তার রাসুলের প্রতি বিশ্বাস করো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো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 প্রকাশ্যান করে এবং তারা আর যারা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 আল্লাহ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদের কে ভালোবাসেন একটা বিষয় দান করার সময় এমন যেন না হয় আমরা বেছে বেছে ভালো জিনিসগুলোই নিজের জন্য রাখলাম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 যে টাকাটা ছিঁড়ে অচল হয়ে যায় নিজে চালাতে পারে না দানের ক্ষেত্রে সেই টাকাটাই দরিদ্রের হাতে উঠিয়ে দেয় বা যে খাবার আর নিজের জন্য খাবার উপযুক্ত মনে করে না ঠিক তখনই তা অন্যদের দেওয়ার চিন্তা করে যে নিজের কাছে পড়তে খারাপ লাগে ওই পুরাতন কাপড়টাই দরিদ্রদের দিতে চায় সবাই অবশ্য এমন না তবে এমন মানসিকতার মানুষও কিন্তু কম নয় মানুষের চিন্তা ভাবনা আর দৃষ্টিভঙ্গির এমন করুণ পরিস্থিতি কেন কেন তারা উত্তম সম্পদ দান করতে চায় না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 আমরা দান করলে বৃদ্ধি সেটাই কিন্তু নিজের অ্যাকাউন্টে জমা হচ্ছে সহিসুল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আছে এমন তার নিজের সম্পদের চেয়ে তারপদ রসুল আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার মালের চেয়ে তার ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে রাসুল সাল আলী বললেন মা আখর। প্রত্যেকের নিজের সম্পদ হলো যা কিছু সে দান করেছে মুসলিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন এরপর আল্লাহ দানকারীর জন্য তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ ঘোড়ার বাচ্চাকে প্রতিপালন করে থাকে এভাবে এক সময় তা পাহাড় সমান হয়ে যায় বস্তুত আমরা যা কিছু দান করছি সেটাই আমাদের জন্য কল্যাণ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 তবে প্রয়োজন পরিমাণ রাখার কারণে তোমাকে ভর্শনা করা হবে না যাদের লালন পালনের দায়িত্ব তোমার তাদের দিয়েই দান শুরু করো আর উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম মুসলিম ভাই বোনেরা নিজেকে নাম থেকে বাঁচানোর জন্য প্রত্যেকের জন্য জরুরি দান সাদাকার হাতকে কে প্রসারিত করা হাদির শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলী বলেন ইত্তাকুন ইত্তাকুন বলে তোমরা জাহান্ন থেকে বাঁচো বর্ণিত হয়েছে যেমন নাকি পানি আগুনকে কে নিভিয়ে দেয় যা হোক খয়রাতের ক্ষেত্রে উত্তম জিনিসই বাছাই করতে হবে আল্লাহ রাস্তায় তোমাদের প্রিয় বস্তুকে ব্যয় না করা পর্যন্ত কখনোই তোমরা কল্যাণ লাভ করতে পারবে না আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তো জানেন আর দানের সময় কথাও কিন্তু এ সম্পর্কে আল্লাহ বলেন সেসব দারিদ্রের জন্য ব্যয় করো যারা আল্লাহর পথে অবরুদ্ধ হয়ে পড়ায় জীবিকার সন্ধানে অন্যত্র চলাফেরা করতে সক্ষম নয় তারা অতি সংযমী হওয়ার কারণে কারণ চায় না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 বর্তমান পরিস্থিতি দেখেই আমাদের বুঝার কথা পরিশেষে রাসুল্লাহ সাল আলী একটি হাদিস বলছি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 সে তার মাধ্যমে সঠিক ফেসালা করে এবং মানুষকে তা শিক্ষা দেয় আসুন সহযোগী না হই সর্বদা আল্লাহর এই আদেশের কথা স্মরণ রাখি সৎকর্মার ক্ষেত্রে একে অপরকে সহায়তা করো ও এক কাজে সহায়তা হিসেবে কবুল করুন এবং আমাদের দানের উপযুক্ত খাদ্যমূহে অধিক পরিমাণে দান করার তফিক দান করুন